বাংলাদেশ থেকে এক ছেলে সৌদি আরব গেছে মার কাছে মোবাইলে কথা বলতেছে আরবি কয় আরবি সেটা কি আজান এই দেশে খালি আজানটা বাংলা আর সব আরবি আজান বাংলা হইলেও কেমনি মানে বাংলাদেশের যেভাবে আজানটা শোনে সৌদি আরবে যাওয়ার পরেও দেখে ওইভাবে আজানটা দেব আজানটা বাংলা আজানটা দেওয়া হয় এই জন্য কোরআন আয়াত আছে একটা আয়াত হইল সৌরা আলমায়দার পঁয়ত্রিশ নম্বর আয়াত এই আয়া শুনছেন নাকি এই আয়াতে একজন বাঙালি আরবি না আরবিও না, বাংলা ইংরেজিও জানে না তার সামনে খালি তালাবাত করে দিবেন আপনি কোনো অনুবাদও করা লাগবে না ব্যাখ্যাও করা লাগবে না তাপসিরও করা লাগবে না ওই লোকটাই আপনারে সাথে সাথে তাপসির করে দিব খালি আপনি তালাবাত করে দিবেন দেখবেন যে শোনার সাথে সাথে আপনাকে তাপসির করা শুরু করবে বলবে কি আল্লাহ বলছেন আল্লাহ বলছেন বান্দারে নাজাক পাইতে হইলে উশিলা দর ফির সাহেব উসিলা ধরতে হবে তোমাকে উসিলা না ধরলে নাজাক মানে আয় বাংলা মনে হচ্ছে এত সোজা বাংলা যে বাঙালি তালাবাতার আগে বুঝে গেছে আরবি না বাংলা কে বলেন কিন্তু বাংলা ভাষায় উসিলা আছে এজন্য শয়তান এই বাঙ্গালির সেরে নিক্ষিপ্ত করার জন্য मध्य निपतित कर ग्रहण करी मनला शब्द को शब्द आरो शब्द यार बांगला, बांगला करते बुझते কিন্তু বাঙ্গালির অনুবাদও লাগে না সহজ ধর্মের নামে ব্যবসা করা সহজ আল্লাহ বলছেন উসিলা ধরতে এখানে আল্লাহাকে উসিলা ধরতে বলেন নাই আল্লাহা কি বলছেন এখানে আল্লাহর অনুসন্ধান করবা কি দিয়ে বিল আমলে আমলে সালের মাধ্যমে নৈকট্য অর্জন করার মাধ্যম হলো আমলে সলে অর্থাৎ یا ای جو الذين امنوا تقوا الله اے ایمان دارরা তাকوا অবলম্বন করো তাকوا অবলম্বন করো মানে ফরজ ইবাদতগুলো যথাযথভাবে করো وتبغوا الیه الوسیلا অতঃপর নফল ইবাদত বেশি বেশি করো potom bolchen allah pak farz ibadat ar wabtagu ilayhil wasila diye bolchen nofol ibadat beshi korar ফরজ নামাজ যেমন বেশি বেশি পড় নামাজনত নামাজ পড় পরে সুন্নত নকল রোজাও কার পাশাপাশি নফল সদাকাও বেশি বেশি কর এটা বোঝানোর জন্য রাব গোলাল বলছেন তাহ ই তাহলে সুন্নতের এত করলে আল্লা কি হয় বেদাতি আমল আল্লাহরুল আলমিন কবুল করেন না আল্লাহ রসুল সালাম বলেন যদি কেউ এমন কোন আমল করে যে আমলটা আমি নবী করি নাই আমার নবীর করেন সেই বাতিল তাহলে বেদাতি আমল যতই করি না কেন আল্লাহ আল্লাপাক বেদাতি আমল কবুল করেন না কিন্তু বেদাতি আমল দেখতে অনেক সুন্দর বেদাতি আমল সেই দানটা নিচে পড়ে আছে মাঝখানে একটা আগাছা উঠে অল্প সময়ে জোড়ায় গিয়ে উপরে উঠে গেছে আপনার দানকে ওই আগাছাটা ছেফে ধরে রাখছে करसल भावना बेदात गाचा सबल देखा जाए देखते अनेक सुंदर देखा जाए देखते अनेक भलो मन है परिष्कार ना तो अपना साल हाजदात পরিষ্কার করতে হবে আমল থেকে বেদাত থাকা যাবে না বেদাত বেদাত হলো একটা মুক্ত আমল করতে হবে বেদাত মুক্ত আমাদের দেশে কোন কোন বাইয়েরা বলেন যে বেদাত দুই প্রকার একটা হলো বেদাতে হাসানা আরেকটা হলো বেদাতে যেই সম্মানিত বাড়িরা বলেন একটা বেদাতে হাসানা আরেকটা বেদাতে সাই আহ আমরা ওই বাইদের কাছে বলি সব বেদাত এতই হাসানা কোনটা আপনি দেখান কোনটা সাই বেদাত খারাপ কোনটা সুন্দর না এটা কোনটা দেখান তো দেখি এরকম কোন বেদাত পাইবে যে বেদাত সুন্দর না কারণ বেদাত যদি সুন্দর না হয়তো এটা বাজারে চলতো না বাজারের নকল জিনিস দুই নম্বর জিনিস মূল জিনিসের ছাইতে চকচকে সুন্দর হতে হয় সুন্দর না হলে ওটা বাজারে চলে না কেউ কিনে না কেউ খায় না হাসানা সমস্ত বেদাতে কিন্তু সুন্দর আচ্ছা দেখেন আমি যদি একটা উদাহরণ দি সুন্দর আর অসুন্দর আমি যখন আলোচনা শুরু করেছি তখন কিন্তু দরুদ পড়ছি পড়ছি না আল্লাহ আল্লাহ আলা কাহাম্মা জরুদ পড়ছি পড়ছে না আচ্ছা এটা পড়ছি শূন্যতি দরদ শূন্যতের আত্মাবসি এবার আসেন বেদাতি দরদ পড়ি দেখবেন যে সুন্নতি ধরুদের চাইতে আমার বেদাতি ধরু বেশি সুন্দর সকলে মোহ্বতের সুরে পড়ি বালা গালিহিমি জামি ও আলিহি বালাগাল গাল सुंदर लगे नकले मत सूरे पड़ी अल्लाह सली आलाइए वाले সই দেিললো গাশেছিলো সেল বোনের হরিনে আমির ওম থা দিনের নবী নূরের নবী সিললাম না আল্লাহ একবারে এখন তো ঠান্ডা ফান্ডা বসে রেছেন তখন দেখতেন যে গান গাইতাম আমার খালি নাচতেন সবাই ওয়াজ দেখবেন জিকির করে আর নাচে ভক্তও নাচে শ্রোতও আছে। দেখছেন না এইরকম খালি মহব্বতের হাসানা বেদাত দেখতে সুন্দর লাগে কিন্তু যত সুন্দরে লাগুক আল্লাহ রব্বুল আলমিন বেদাতের মধ্যে কোন কল্যাণ রাখেন নাই কল বেদাতিন দলাল प्रत्येक बेदात जहां नामे जागुक ना क्यों ओ बेदर माध्यम जहान नामे जावा जान पावा